আসসালাম আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ দর্শক ভাই বোনেরা আপনারা যারা টিভির পর্দায় এখন আছেন পৃথিবীর যেখানে থাকুন না কেন আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ গ্রহণ করুন আমরা যে সিরিজটা শুরু করেছি এটা হলো উইমেন ইন ইসলাম ইসলামে নারী রমণীদের জীবন মেয়েদের জীবন কেমন সুন্দর করা যায় সুন্দর হবে ইসলাম কেমন করতে দেখতে চায় এটা আমরা আলোচনা করার চেষ্টা করছে কোরআন এবং হাদিসে আমাদের কোন পথে গেলে দুনিয়ার জীবনে শান্তি পাওয়া যাবে এবং আখ্রাতের জীবনে মুক্তি পাওয়া যাবে কবরের জীবনে যখন ঘুমিয়ে থাকবো জান্নাতের সুবাতাসে ঘুমিয়ে থাকবো এরকম একটা পরিবেশে আমরা আলোচনা করে আমরা চেষ্টা করছি যে সিদ্ধান্ত গ্রহণ করার মুসলিম বিশ্বে হেজাবের বিরুদ্ধে যারা কথা বলেছে এবং দেশগুলোকে হেজাবের বিরুদ্ধে নিয়ে গেছে তাদের কি কি ক্ষতি হয়েছে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 সারা শরীর ডেকে ঢেকে রেখে চলতেছে এদের সম্পর্কে তারা কিছু বলে না ইহুদিদের যারা যে সমস্ত মহিলা ধর্মপ্রচারক আছে তারা যে সুন্দর ড্রেস পরে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না কথা বলে ইসলামের বিরুদ্ধে কারণ ইসলামের যে সমস্ত জায়গাগুলো মানে আঘাত করলে ইসলামকে ধ্বংস করা যায় তার মধ্যে একটা হলো নারী সমাজ এদেরকে ধ্বংস করলে এদের পেট বাচ্চা আসবে সেও অর্ধ ধ্বংস হয়ে আসবে এবং এদের জেনারেশন আস্তে আস্তে খারাপ হয়ে যাবে এই জন্য কিন্তু আসল জায়গায় হাত দিয়েছে আমরা চেষ্টা করি যে আমরা সবে সচেতন হয়ে যাই যে এখানে এখান থেকে আমাদের ফিরে আসতে হবে এই জন্য বেন আলী যখন তিয়া থেকে পালাই গেল দেখেন পর্দা হিজাব পরা মেয়েরা যখন রাস্তায় নেমে আসছে দেখাতে যে আমরা ভুলে নেই তুরস্কে যখন আইনটা উঠাই দিল যে না হিজাব পরে অফিসে যাওয়া যাবে দেখেন বেড়ে যাচ্ছে আইন করা ছাড়া হ্যাঁ হিজাব বন্ধ করা যায় বাংলাদেশেও একটা আইন হয়ে গেছে যে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 ইসলাম আমাদেরকে বাঁচাতে আসছে আল্লাহ আল্লাহ তোমাদেরকে বাঁচায় নিয়ে আসছেন যে মেয়েকে বাবা পুঁতে ফেলতেছে অথচ মেয়ে বাবার মুখে আহ ধুলু লেগেছে ধুলুগুলো মানে ছড়ায় দিচ্ছে তারপরও ওই মেয়েকে পুঁতে ফেললো যে মা যে বাবা সেই বাবা পরে যে মুসলমান হওয়ার পরে শুধু কান্ত চিন্তা করে দেখেন সেই সমাজ থেকে আল্লাহ আল্লাহতালা উদ্ধার করে নবী জান্নাতের পথে নিয়ে এসেছেন আমরা সেই জান্নাতের পথে হয় ফিরে যাব অথবা টিকে থাকবো যারা জান্নাতের পথ থেকে একটু ড্রিয়েল হয়েছে এই আলোচনাগুলোর মাধ্যমে ফিরে আসার চেষ্টা করব। আর যারা আলহামদুলিল্লাহ আসি তারা এটাকে টিকে থাকার চেষ্টা করবো ইনশা ইসলাম আমাদেরকে বলছে যে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 ইমতেহান করেন পরীক্ষা করেন এবং তারা যখন বায় করতে চায় তাদেরকে বায় আত করেন আল্লাহ রসুল সাল্লাহ আসলামের তরিকা ছিল উনি যখন বায়াত করতেন পুরুষের হাতে হাত দিয়ে বায় করতেন বায়াহাত মানে শপথ নেওয়া আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হাতে হাত দিয়ে শপথ নেওয়া যে আমি কখনো খারাপ কাজ করবো না কুফরি কাজ করব না কোনো মেয়েকে আমি অ্যাকিউজ করবো না দোষারোপ করবো না জেনার বা অন্য কিছুর এই সমস্ত কয়েকটা বিষয় ছিল যেখানে ওষ নিতে হতো আল্লাহ রসুল সাল্লাহ আসালামের হাতে হাত রেখে কিছু মেয়ে যখন আসলো তারা হাতে হাত রাখতে চাইলেন আল্লাহ রসুল বললেন যে না তোমাদের হাতে হাত রাখতেছি না তবে তোমাদের বায়াত গ্রহণ করছে তো এর দ্বারা উনি বুঝাতে চাইলেন যে দেখো এই থেকে তোমরা বেঁচে থাকবে পরস্পর পরস্পরের দেহের টাচ হলে কিন্তু শয়তান সুযোগ পেয়ে যায় আমাদের এই শয়তানের সুযোগ দেওয়া যাবে না আমাদের আর একটা সমস্যা হয়েছে বর্তমান বিশ্বে যেটা আমরা এখন অনেক সময় পারি না কিন্তু ইসলাম আমাদের বলে দিয়েছে তোমরা এটা মেনে চলবে সেটা হলো মাহারাম ছাড়া সফর করা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 আমি বললাম যে ওখানে যে সেমিনারে তুমি বক্তৃতা দিলে যে ফায়দাটা ঠিক একই ফায়দা তোমার হবে তুমি যদি তোমার তোমার আর্টিকেলটা ওরা করে দেবে একাডেমিক লেভেলে কিন্তু সবচেয়ে ভালো আমি জানি না বোন আমার কথা শুনেছিলেন কিনা কিন্তু তার একা একা অবিবাহিত মেয়ে একা একা এই ধরনের সফর করে কিন্তু হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ রুসোল্লা আমাদেরকে হারাম করেছে এটা করা যাবে না তবে যদি বাধ্য হয়ে যান যখন কোনো জিনিস বাধ্য হয়ে যায় সেটার কিন্তু হুকুম আলাদা জেনারেলি আমরা এই রকম এখন ইচ্ছা করে যখন তখন মেয়ে একা একা যাচ্ছে এটা কিন্তু ঠিক না তবে যখন বাধ্য হয়েছেন সেটা জন্য আল্লাহ তালা মাফ করে দেবেন কিন্তু জেনারলভাবে এই সফরটা করা যাবে না এটা বুখারি মুসলিমের একটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেছেন কোন মুমিন মহিলা তুমি এক একা সফর করবে না মুসলিম মেয়ের পার্সোনাল লাইফে আর জিনিস দরকার সেটা হল যে আল্লাহর দেওয়া যে তকদির যেটা তার জীবনে ঘটতেছে সেই ব্যাপারে সেজন্য সন্তুষ্ট থাকে অনেক সময় আছে যে আল্লাহ কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন যাদের নাম লও হে মাহফুজ রেখেছেন তাদের জীবনে কিন্তু সবগুলো পাওয়া যায় যে যারা ভাগ্যকে আল্লাহ তালা যা কিছু দিয়েছেন সেই ভাগ্যকে তারা গ্রহণ করে নিয়েছে তাদের চোখের সামনে যা কিছু ঘটতেছে আল্লাহ তালা যখন তার জীবনে সুখ দিচ্ছে সুখকে গ্রহণ করতেছে ও অসুখ হচ্ছে সেটাওকে গ্রহণ করছে আল্লাহ রসুল সাল আলহাম একটা হাদিসে বলেছেন আজান ইম মুসলিম মুসলিম ব্যক্তিসত্ত্বার কাজ দেখে আশ্চর্য হয়ে যেতে হয় তো আমরা ইনশাআল্লাহ এটা একটা খুব সুন্দর হাদিস এই হাদিসটা আমরা এছোট্ট একটা ব্রেক নিয়ে এরপরে ইনশাল্লাহ আলোচনা করো ততক্ষণ আপনারা ইনশাআল্লাহ থাকবেন আমাদের সাথে সাহরি, ইফতার কাফ ইদুল ফিতর এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্ল করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে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 যা দিন পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা করে তো আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ প্রতি রবিবার মঙ্গলবার শুক্রবার রাত দশটায় বাংলাদেশে আর রাত সাড়ে ভারতে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব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 ভাই ও বোনেরা যারা আমাদের সাথে ছিলেন আমরা যারা আলোপ করতেছিলাম সেখানে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে বলেছেন আজ ইমর মুসলিম মুসলিমের কাজ দেখলে আশ্চর্যজনিত হয়ে যেতে হয় ফেরেস্তরাও আশ্চর্যজনিত হয়ে যায় আল্লাহ তালাও খুশি হয়ে যান সেটা ওয়াইন আসা বাহু শারুন যদি তার কোনো খারাপ তাকে ধরে ফেলে ফায় সব সে সবর করে ফলাহু আজর। সেখানে তার জন্য আজর রয়েছে ওয়াইন আসা বাহু খাইরুন তাকে যদি কোনো ভালো জিনিস পেয়ে যায় সে যদি কোনো অ্যাচিভ করে ফায় শেখা সে শকর করে ফলাহু আজরুন তখন তার আজর এসে যায় দেখুন আমার জন্য কোনো অ্যাচিভমেন্ট হয়েছে আমি তখন হাসলাম আমি তখন আল্লাহ শুকুর আদায় করলাম আমি বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত করে খাওয়ালাম আমি আমার আত্মীয় স্বজনকে আমি গিফট দিলাম যে আমি এটা অ্যাচিভ করেছে এটা আল্লাহ তালা খুশি হন আবার যদি আমি দুঃখ পেয়েছি তো আমি তখন সবর করলাম দোয়া চাইলাম মা বাবার কাছে বন্ধুদের কাছে বান্ধবীদের কাছে দোয়া চাইলাম যে আমি একটা বিপদে পড়েছি তোমরাও দোয়া করো আমিও সবর করলাম এর জন্য আল্লাহ তালা বলেন যে এটাও আমার জন্য কল্যাণকর হচ্ছে এটা আমরা শাহবাদের জীবনে খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি খান সাহা একজন নামকরা কবি ছিলেন তিনি একবারে শেষের দিকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। নাম করা কবি মানে কি তার কবিতা আমরা যারা আরবিক সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি তার কবিতা অনেকগুলো কবিতা বিশেষ করে তার ভাইকে নিয়ে একটা কবিতা আছে সাখারকে নিয়ে একটা কবিতা আছে যেটা একেবারে খুব নাম করা শ্রেষ্ঠ কবিতাগুলোর আরবি কবিতাগুলোর একটা এ তার ভাই যখন মারা যায় তখন খুব কান্নাকাটা সেসব কান্নাকাটার কবিতাগুলো পড়লে কবি জসীম উদ্দিন যেমন কবর কবিতা পড়লে চোখের পানি এসে যায় আমি তো কবর কবিতা পড়ে কোনো দিন চোখের পানি সালা থাকতে পারিনি ঠিক অনুরূপভাবে খানসার এই কবিতাগুলো যার হাই হারানোর যে কান্না সেগুলো পড়লে সত্যি সত্যি চোখে পানি আসে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তার জীবনটা কেমন ধরনের চেঞ্জ করলেন দেখেন তার চার ছেলে যুদ্ধে কাদেশিয়ার চারজন ছেলে ছিল তার চারজনকে তৈরি করেছেন যুদ্ধের জন্য আহ কাদেশিয়া যুদ্ধ সাহাদেমনি আবি অকাস সেখানে সেনাপতি উনি চার ছেলেকে ডাকলেন দেখে বললেন দেখো আমরা ইসলাম গ্রহণ করেছি তোমরাও ইসলাম গ্রহণ করেছো ইচ্ছা করে কেউ তোমাদেরকে বলিনি তোমরা জোর করে তোমরা ইসলাম গ্রহণ করো না তুমি ইচ্ছা করে ইসলাম গ্রহণ করেছো এবং তোমরা হিজরত করেছ মুক্তীন স্বেচ্ছায় ইচ্ছা করে সিলেক্টে তোমরা গ্রহণ করেছ এটা তোমরা এখন যুদ্ধে এসেছ তোমাদের ইচ্ছা অনুযায়ী আল্লাহকে রাজি খুশি করার জন্য তবে আমি বলি যে আজকের যে যুদ্ধ হচ্ছে পারস্য শক্তির সর্বশেষ যুদ্ধ আজকে যদি আমরা জিতে যাই তাহলে আমরা এখান থেকে আমাদের আমাদের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 একটা কথা বলেছিলাম সেদিন তিনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে এই যে এই যে চারজন শহীদের মা করেছ এই জন্য আমার জীবনে সবচেয়ে বেশি পাওনা হয়েছে আমি এর বিনিময়ে চাই এই যে একটা যে ধারণ করা এই যে আল্লাহর তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা কিন্তু চারটি খানের ব্যাপার না এটা এটা খুবই দারুণ একটা অবস্থা এই এটা যদি কেউ বিশ্বাস করে তার জীবনে শান্তি আসে উম্মে সালামা রদ আল্লাহ তালা আনহা উনার স্বামীর নাম আবদুল্লাবনু জাহাস আবদুল্লাবনু জাহাস উনি বহু যুদ্ধে অংশগ্রহণ করে উনি শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে সালামা ঘরে বসে কাটা করছেন কষ্ট লাগছে তার আল্লাহ রসুলসাল্লাহ আসাল্লাম উমেসাল্লামার কাছে গেলেন এবং যে বলেন যে কি হয়েছে আপনার আপনি কাঁদছেন তো বলে যে আমার স্বামী শহীদ হয়ে গেছে তো উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি তাকে সবর দাও এবং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 অনেকগুলো সন্তান ছিল স্বামীও মারা গেছে তাদের দেখার কোনো লোক ছিল না তো উমের সাল্লামাকে দায় দায়িত্ব নিয়ে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বিয়ে করতে চাইলেন উমেসাল্লামা এসে শুধু বললেন যে আমার তো খুব মেজাজেজাজ কড়া আছে আর অনেকগুলো সন্তান আছে তেগুলো আপনি কিভাবে ওভারকাম করবেন আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বললেন সন্তানগুলো আমার সন্তান হয়ে যাবে আর তোমার যে রাগটা গেছে আমি আল্লাহর কাছে দোয়া করে দেব তোমার রাগ ঠিক হয়ে যাবে উনি এটা গ্রহণ করলেন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 তো জিজ্ঞেস করি যে আপনার ডিভোর্স দেন কেন সমস্যাটা কি তো না আই ডোণ্ট লাইক হিম মেয়েরা বলে যে আই ডোণ লাইক হিম ওয়াই ওয়াই ডোন্ট ইউ লাইক হিম সো নো আনসার আই ডো্ট লাইক হিম তো কারণ হলো যে এর মধ্যে অনেক অকল্যাণ রয়েছে আবার কল্যাণও রয়েছে কিন্তু এই অকল্যাণগুলোকে যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা কেউ নিতে চায় না মানুষ মনে করে যে আমি আমার জীবনের সব কিছুকে পরিপূর্ণভাবে আদায় করব। কিন্তু আল্লাহ তালা কাউকে এরকম দেন না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 আর জো যদি তোমাদের মধ্যে আমন কোন থাকে যে অভাবে পড়েছ রিজেক্ট চাচ্ছ আমার কাছে চাও আমি তোমাকে রিজিক দান করব। সুন্দর কথা হালমিন তোমাদের মধ্যে কি কেউ রোগে আছো আমার কাছে রোগের সেফা চাও আমি তোমাকে রোগের সেফা দেবো এইভাবে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে অনেক দুর্বলতা দিয়ে অনেক অপূর্ণতা দিয়ে আল্লাহর কাছে আমাদেরকে নীত করেন আল্লাহর কাছে আমাদেরকে আমাদেরকে আকুতি সহকারে তার কাছে দোয়া করার জন্য বলেন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 মুসলিম ব্যক্তিগত জীবনে আরেকটা জিনিস হওয়া দরকার সেটা হলো তাওবা করা আপনি বলবেন যে হুজুর আবাদ তাওবা করবো কেন আমি তো কোন গুণার কাজ করিনি আল্লাহ রসুল সাল্লা কোনো গুণার কাজ করতেন বলে আপনার মনে হয় তিনি কিন্তু পুতো পবিত্র ছিলেন এবং কোরআনে তাকে বলা হয়েছে যে আল্লাহ আপনাকে আগের এবং পিসের সমস্ত গুণা খাতা মাফ করে দিয়েছেন মা তাকাদ্দাম দাম্বিকে অগের যত গুণা আছে এবং পরের যত গুণা আছে সবগুলোকে আমি মানে মাফ করে দিয়েছি আল্লাতালা তাকে এরকম মাফ করে দেওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লাম তিনি দিনে বার কোনো রেওয়ায় ফিরহ সাবেআ না মারাতেন আমি দিনে এক সত্তর বার তাও বা পড়ি ইস্তেক ফার করি আবার একটা রেওয়ায় আছে একশো বার ইস্তেক ফার করি তাহলে কতবার ইস্তেক ফার করার এ আসবে কারণ হল যে আমার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 বলে জানেন কেন করেছি আমার এই এই সমস্যা আছে এটা আমার জন্য জায়েজ আছে এমনভাবে কথা বলেন আমি তো মনে করি যে আসলে তো তার জন্য জায়েজই আছে এই জন্য আল্লাহ তালা জবানকে আটকে দেবেন জবানকে আটকে দিয়ে আমার এবং হাতগুলো কথা বলা শুরু করে দেবে ওতে শাদু আর জুলহুম এবং তাদের পাগুলো সাক্ষ্য দেওয়া শুরু করবে বিমা গান ও একস্রি তারা যা কসব করেছে যা অর্জন করেছে কেমতের ময়দানে চামড়াগুলো কথা বলতে থাকবে তখন বান্দা বলবে যে আরে চামড়া তুমি কেন কথা বলতেছ তখন চামড়া বলবে যে আজকের দিনে আল্লাহ অন্যায় কাজ করেছ আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তালা জিলজালের মধ্যে বলছেন যে আল্লাহ তালা সেই করবেন এই এই আসমানকে এই জামিনকে ভিতরে যা কিছু আছে সব উগরে দেবেন হ্যাঁ আহা এবং তার প্রত্যেকটা আপনি যেখানে যেখানে দাঁড়িয়ে যেখানে যেখানে শুয়ে যেখানে যেখানে বসে এবং যে সমস্ত জায়গায় চষে বেড়ে খারাপ কাজগুলো করেছেন সে সবগুলো বলবে আবার যেগুলো ভালো কাজ করেছেন সেগুলো কিন্তু এই জামিন বলতে থাকবে তাহলে আমরা রিপেন্ট্যান্ট হওয়া দরকার আমরা আল্লাহর কাছে বারবার দাওবা করা দরকার মুসলিম বনেদের জন্য আল্লাহ তালা আর একটা কথা বলেন সেটা হলো এই যে আল্লাহর তুমি পূর্ণ দাসে পরিণত হয়ে যাও তুমি তো দাসী হয়ে গেছো কখনো প্রবৃত্তির দাসী হয়েছ কখনো দুনিয়ার দাসী হয়েছ কখনো মানুষের দাসী হয়েছ কখনো মানুষের রাজার দাসী হয়েছ কিন্তু এখন তুমি আল্লাহর দাসী হয়ে যাও আল্লাহর জীবনকে উৎসর্গ করে দাও এটার বড়না হল বড় দিক হলো এই যে আপনি আপনার সমস্ত কাজগুলোকে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য করুন আমরা আল্লাহ তালাকে দেখতে চাই না ধরা ইলাহা না ধরা চেহারাগুলো সুন্দর হবে আমাদের দৃষ্টিগুলো আল্লাহ তালার দিকে যাবে এই জন্য আমরা এই আমলগুলো করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমা তৌফিক আল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক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 सम्मान बसि हकदारबीजी तुम्हारा लोकटी तुम्हारे लोकटी आबादेस कर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 এটা করা আছে কিতাবুল জিহাদ হোধায় নম্বর ৬ হাতিস নম্বর তিন হাজার একশো ছয় নবজি সাল্লাহাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে